বাংলা মানবতা সমাধান দর্শক ও শ্রোতা মন্ডলী পৃথিবী বাংলার পক্ষ থেকে আপনাদেরকে অশেষ মুবারকবাদ জানিয়ে আজকে আবারও হজ প্রসঙ্গে আপনাদের কাছে আমরা ফিরে এসেছি আজকে হজ পর্বের আলোচনা করার জন্যে আমাদের সাথে রয়েছেন অত্যন্ত সুযোগ্য এবং পন্ডিত ওলামাইকেরাম আমার ডান পাশে রয়েছেন শেখ হারুন হোসেন তার পাশে রয়েছেন শেখ আমানুল্লাহ মাদানী আরো রয়েছেন আমাদের শেখ ইউসুফ বিন আব্দুল মজিদ আরও পাশে রয়েছেন আমার ডক্টর মুসলিহুদ্দিন মানুষ কিন্তু মামা বাড়ি সফর করে বেড়াতে যায় দাদাবাড়ি যায় আমেরিকা যায় লন্ডন যায় বহু জায়গাতে যার যার প্রিয়জনে মানুষ সফর করে জার্নি করে কিন্তু আজকে আমরা হাজি সাহেবানরা আমরা বাড়ি ছেড়ে কোথায় যাব সফর করতে আমরা যাব আল্লাহর ঘর সফর করতে আল্লাহর সঙ্গে আমরা আমাদের সম্পর্ক গভীর করতে আমাদের অতীতের জীবনকে অতীতের আমাদের ডায়েরিকে একেবারে নতুন করে সাজাবের জন্যে নিষ্পাপ শিশু হওয়ার জন্যে জান্নাতি হওয়ার জন্য এই সফরটা কিন্তু পূর্ণটা সম্পূর্ণটা ভিন্ন একটা সফর এই বলবো আমরা এই যে সফর করব। সফরের কিছু আদব রয়েছে কিছু আখলাক রয়েছে কিছু নিয়ম পদ্ধতি রয়েছে এপর যে আমরা শেখ আমানুল্লাহ মাদানির কাছে জানতে চাইব যে এই সফর যে আমরা করব। এর কিছু আদব আমাদেরকে বলবেন যা আমাদের প্রিয় দর্শক উপকৃত হবেন প্রথমতই আমরা আমাদের দুই সাইডে পবিত্রতা অর্জন করব একটা হলো ভিতরের অন্তর্কে তওবা করে পাপ পঙ্কিলতা থেকে পবিত্র করবো পরিষ্কার করব আর একটা হলো বাহিরের বাহ্যিক লেবাস পোশাক এগুলি পরিষ্কার পরিচ্ছন্ন করব এবং নিষ্কলু ভাবে আমরা বাড়ি থেকে বের হব যার যার পাওনা পরিশোধ করে যার কাছে মাফ নেওয়ার তার কাছে মাফ নিয়ে এবর সন্তান সন্ততিদেরকে যার যার দায়িত্ব বুঝিয়ে দিয়ে আল্লাহর ঘরে গিয়ে আমরা আল্লাহর সাথে সম্পর্ক গভীর করার জন্য যাই আল্লাহ ডেকেছেন আমাদেরকে সে ডাকে সারা দিচ্ছি যে আমরা যে লাভবাহিক পড়ছি আল্লাহ লাভবাহিক লাভবাহিক মানে আল্লাহ আপনি ডেকেছিলেন আপনার ডাকে আমি সারা দিয়ে হাজির হয়েছি জি ইব্রাহিম আল্লাহ সাল্লামকে আল্লাহাক বলেছিলেন হজ ইব্রাহিম তুমি সালাতের আজান দিয়েছেন আর ইব্রাহিম আল্লাহ সাল্লাম দিতে বলেছেন ওয়াজ হাজ তুমি হজের আজান দিয়ে দাও আজান মানিক ঘোষণা তাদের উপকার দেখার জন্য তারা বিভিন্ন দূর প্রান্ত থেকে নিকটবর্তী এলাকা থেকে কৃষ্ণকায় সোয়ারির উপর সোয়ার হয়ে তারা ছোট সফরে এবং বড় সফরে তারা তোমার কাছে চলে আসবে তারপরে সোয়ারিতে ওঠার দোয়া সোয়ারিতে চড়ার সময় রসুল সাল্লাম যে দোয়া পড়েছিলেন যে কুননা আল্লাহ সাক্ষার আলানা হাজা কুন্হু মকরিনা আল্লা কালিবন সুবাহান্লা হা যা পবিত্রতা সেই আল্লাহর যে আল্লাহ আমার এই বাহনটাকে আমার জন্য অনুগত করে দিয়েছেন অমা কুন্নাল্লাহ মকরিনীন এটাকে অনুগত করার মতো শক্তি আমার ছিল না রব্বিনা আল্লামন কালিবন আমরা প্রত্যেকেই আল্লাহর দরবারে ফেরত যাব আমরা এতক্ষণ পর্যন্ত শুনতেছিলাম সফরের কিছু আদব এক্ষেত্রে আরো কিছু সংযোজন করার জন্য আমাদের ফ্লোর দেওয়া হচ্ছে সে হারুন যে একজন মুসাফির যখন ঘর থেকে বের হবেন সাধারণত তিনি ঘর থেকে বের হওয়ার দোয়া হলো সফরের যে দোয়াটা সেটা আমরা অবশ্যই যখন আমরা পড়বো তখন দেখবো যে রসুল পড়তেন الله أكبر الله أكبر الله, أكبر, الله, أكبر, الله أكبر, أكبر سبحان الذي سخر لنا هذا وما كنا له مقرنين وإنا إلى ربنا لمنقلمون اللهم إنا نسألك في سفرنا هذا البر والتقوى ومن العمل ما ترضى اللهم هفن علينا سفرنا هذا واطبعنا بعده اللهم أنت الساحب بالسفر এরপর যে এই যে সফরের সময় সাধারণ মানুষ সফরে বেড়ে যদি হয়ে যায় একটা যদি এবাদতের ব্যাপার নাকি ক্ষেত্রে একজন ভালো আলেম অভিজ্ঞ ব্যক্তি যিনি তাকে এই হজের বিষয়গুলি গাইড দিবেন ভালো করে বুঝিয়ে দিবেন এ ব্যাপারে কিছু বলবেন কি হ্যাঁ অবশ্যই বলবো আরব দেশে একটি প্রচলিত কথা আছে আরেক তুমি তুমি তোমার সময় একাধিক একসাথে সফরে যায় এইভাবে হাদিস আছে আর আলেম সহযোগীর দরকার কেন আলেম তিনি জানেন কখন কি করতে হবে একজন যজ্ঞ হিসাবে যে যোগ্য তিনি কখন কোন দোয়াটা পড়তে হবে কখন কোন সমস্যা কি করতে হবে তারপরে সালাদ তিনি আদে করায় দিবেন হজেরাম প্রচুর আসতে একজন জানতে পারেন পরবর্তী তার হজ আদায় করা অনেক সহজ হয়ে যাবে আরো গাইডলাইন আছে কোথাও হারাই গেল হজে যাওয়ার পরে কোথায় কি করবে সে কিছুই বুঝতে পারবে না তাই কিছু গাইডলাইন দেওয়া যাবে সাথে যদি ওই কি চিকিৎসা পত্র ওষুধ পত্র যা কিছু প্রয়োজন তারপরে আমরা যখন হজে যাব তখন অবশ্যই আমাদের সাথে যে ভালো মানুষ অনেক মানুষ যারা এখলাসের সঙ্গে আল্লাহকে পাওয়ার জন্যে নিষ্পাপ হওয়ার জন্য এমন কিছু মানুষের সঙ্গে আমরা হজে বের হব। এটাই হবে আমাদের হজের জন্য একে অপর আমরা একে অপরে সহজ ভালো কাজে এবং অন্যায় থেকে খারাপ থেকে আমাদেরকে বিরত রাখবেন শেখ ইউসুফ তার কাছে আমরা জিজ্ঞেস করব। যে এই যে আমরা এখন হজে আমরা বের হয়ে গেছি সফরের দোয়া পড়ে নিয়েছি আমরা এখন কিন্তু হজে প্রবেশ করব বা উমরার কাজে প্রবেশ করব। তো এই যে উমরার এহরাম বাধার আগে কিছু কাজ রয়েছে যেমন সেলাই করা কাপড় খুলে দেওয়া বা গোসল করা বা এই ধরনের কাজগুলি একটু কি বলবেন আমাদেরকে হজের জন্য যারা নিয়ত করেছেন প্রস্তুতি সম্পন্ন করেছেন হজের উদ্দেশ্যে রওনা হবেন তাদের মানসিকভাবে যে প্রস্তুতি সেটা তো আমরা আগে আলোচনা করেছি তবা করে নেবেন এবং আল্লাহর দরবারে যাওয়ার জন্য নিজেকে কতখানি পবিত্র করা দরকার কতখানি পরিচ্ছন্ন করা দরকার আমরা পেশ করছি সেখানে আমাদের মানসিক কতখানি প্রস্তুতি বাহ্যিক প্রস্তুতির ব্যাপারে এহরামের যে ব্যবস্থা করা হচ্ছে এটাও বাহ্যিক প্রস্তুতির একটা অংশ আমরা দুনিয়ার সমস্ত কাপড় চুপড় সমস্ত আমরা বিসর্জন দিয়ে নতুন কাপড় পরে এহরাম পরে এবং দুইটা সিলাইবিহীন কাপড় যার ভিতরে কোনো সাজসজ্জা নাই সিলাই করা কাপড়ের ভিতরে মানুষ সিলাই করা কাপড় তাও আবার কত রকম করে চুট তৈরি করে তারপরে তার ভিতরে সাজসজ্জা করে কিন্তু এখানে রসুল কালিম সাল আলিয়া আমাদেরকে যে নির্দেশ দিয়েছেন যে চরিরের উপরে দুটি কাপড় দিতে হবে যেটা সেলাই বিহীন সেলাই করা নয় এরকম কাপড় পরে আমরা এহারাম পরবো এরাম পড়ার আগে যেহেতু হেরাম পড়ার পরে গিয়ে আমাদের নক কাটা চুল কাটা পশমগুলো হাতের ভূগলের নিচের এই সমস্ত যে অনাকাঙ্ক্ষিত আছে সেগুলো যেহেতু কোনো পশমে স্পর্শ করা যাবে না যেহেতু এই সমস্ত পশঙ্গগুলো আগে পরিচ্ছন্ন করে নেওয়া এটা আমি মনে করি হরামের আধাব তারপর ভালো করে গোসর করে সাবান দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া সাবানের ভিতরে সুগন্ধি আছে সুগন্ধি যুক্ত সাবান ব্যবহার করা আমি মনে করি যে ব্যবহার করার পরে আমি কিছু আতরও ব্যবহার করতে পারি রসুল কারি সালিসাল্লাম হেরাম পড়ার পরে হেরামের নিয়ত করার আগে আতর লাগিয়েছিল প্রিয় শ্রোতা আমাদের ছোট্ট বিরতির পরে আবার আপনাদের কাছে ফিরে আসব ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন বিশ্ব সৃষ্টিতে সবচেয়ে মেরাকান করা এটি প্রজ্ঞাপন কেতার কোরআন আরবি ভাষায় নাজিল হয়েছে যাতে থামাজের লোকদেরকে বুঝাতে সক্ষম হয় এটি মহাকল্যাণময় ও নিরাময় দিয়ে থাকে আছে কেউ চিন্তা করে করে দেখুন আমাদের বাংলায়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 मानुषे सब समस्या विश्व मानवतार महान सम्पद शब्द मदान कुरान दिए जीवन गड़ी परवर्ती अनुष्ठान पिसाए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 আল্লাহর দরবার যেখানে এহারামের যে ব্যবস্থা করা হচ্ছে এটাও বাহ্যিক প্রস্তুতির একটা অংশ আমরা দুনিয়ার সমস্ত কাপড় চুপু সমস্ত কিছুকে আমরা বিসর্জন দিয়ে নতুন কাপড় পরে এহরাম পরে এবং দুইটা সিলাইবিহীন কাপড় যার ভিতরে কোনো সাজসজ্জা রকম করে যে শরীরের উপরে দুটি কাপড় দিতে হবে যেটা সেলাই বিহীন সেলাই করা নয় এরকম কাপড় পরে আমরা হ্যারাম পরব এবং হেরাম পরার আগে যেহেতু হেরাম পড়ার পরে গিয়ে আমাদের নোক কাটা চুল কাটা পশমগুলো আছে সেগুলো যেহেতু যেহেতু এই সমস্ত পশমগুলো আগে পরিচ্ছন্ন করে নেওয়া এটা আমি মনে করি এরামের তারপর ভালো করে গোসল করে সাবান দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া সাবানের ভিতরে সুগন্ধি আছে এরামের পরে সুগন্ধিযুক্ত সাবান ব্যবহার করা আমি মনে করি আমি আস্তেছি এখন যে আমরা তাহলে এহরাম বাঁধার আগে আমরা পরিষ্কার পরিছন্ন হয়ে যাব আমাদের সমস্ত গোহ বা যে সমস্ত অসম কাটা দরকার সেগুলো কেটে নেব আমরা পরিষ্কার পরিছন্ন হয়ে সুন্দর করে গোসল করে আমরা গোসলের পরে এবার এহরাম বলতে কি বুঝাই একটা এখানে সাধারণ মানুষের কাছে একটা বিভ্রান্তি আছে যে আর এহেরাম বাঁধা এই দুইটার মধ্যে পরেছেন মানে হয়ে গেছে। তো হারুন হোসেন কে আমরা জিজ্ঞেস করব। যে এহেরাম এখন কিভাবে আমরা বাঁধবো বা এহরাম বলতে কি বুঝাই আমরা মেকার থেকে প্রশ্নটি অত্যন্ত উপযোগী এবং আমাদের জানা দরকার এহারাম শব্দের অর্থ হচ্ছে হজে প্রবেশের নিয়ত হজে প্রবেশের মানে দখল হজে প্রবেশের নিয়ত হচ্ছে এহারাম এই এহারাম তার জন্য দুটি কাপড় পরা পুরুষের জন্য দুই টুকরা কাপড় পরিধান করা একটা লি হিসাবে একটা উপরে চাদর হিসাবে এটা হলো সুন্নত এবং সাদা হওয়াটাই এবং সাদা হওয়াটা উত্তম অন্য কালারের কাপড় হলেও হয়ে যাবে নিষিদ্ধ যেগুড়ি শরীয়ত পছন্দ করে না সেরকম কালার না হইয়া যদি অন্য কোনো কালার হয়ে যাবে তবে সাদা হওয়াটাই উত্তম এবং সাদা পরাম হচ্ছে আপনি যখন ওই মেকাতে চলে গেলেন তখনই আপনি যে লব্বে হাজ এখন আপনি প্রবেশ করে ফেললেন হজে ওটাই হচ্ছে আপনার আসল এহারাম অর্থাৎ ওটাই হচ্ছে আপনার হজে প্রবেশ করা स्तुति तो चेटा करब जेको फरज नाम जेको फरज नाम নিয়তটা করবো আমরা এবং এই যে দুই রাখ নামাজের একটা কথা আমাদের কাছে আছে দুই রাকাত এহরামের আলাদা ভিন্ন নামাজ আছে কিনা পড়তে হবে কিনা বা আমাদের শেখ বলছেন যে কোনো ফরজ নামাজের পরে নিলে হবে কিনা বা এহরাম বাঁধবো কিভাবে আমরা যদি কিভাবে গিয়ে এহেরাম বাঁধাটা ভালো আর আগেও কেউ যদি বেঁধে নেয় তো নিতে পারে অসুবিধা নেই কিন্তু এহরাম বাঁধার আগে নির্দিষ্ট কোন নামাজ নেই এখন কেউ যদি উজু করে এহেরাম আসলে ওখানে গিয়ে যে সলাত দুই রাখাত আদায় করেছিলেন এবং সেখানে আল্লাহর পক্ষ থেকে ইঙ্গিত বা নির্দেশ বলে যে বক্তব্যটি এসেছে এর এটা কোন বাধ্যতামূলক না যেমনটি শেখ আমানুল্লাহ মাদানী আমাদেরকে জানিয়ে দিলেন এবং জানাক সৈফুদ্দিন বেলাল সাহেবও এর সাথে সংযোজন করে স্পষ্ট করে দিলেন যে হ্যাঁ কেউ যদি পড়ে এটা কিভাবে নিয়োগটা প্রবেশটা করবেন এখানে তো এহরাম পূর্ব কি কি করবেন কথা তো কথাবার্তা হলো জিজ ফরজ সালাত হলে ফরজ সালাত পরে নেবেন তারপরে করবেন এখানে নারীও আছেন এখানে পুরুষও আছেন যদি করতে চান একসাথে আর যারা শুধুমাত্র লাভবাইকে হাজান বলে তারা শুরু করবেন কখন যখন এহারামের কাপড় পরে নিয়ত করে পা বাড়ালেন কিংবা সোয়ারের উপর চড়ে সোয়ারে রওনা হয়ে দিল একে রওনা হবে এই সময় এই সময় আল্লাহ নবী বললেন কিংবা পুরুষের জন্য তো শুধু সাদা কাপড় একটা পরবে একটা গায়ে দেবে সেলাইবিহীন মহিলারা কিন্তু যে কোনো ধরনের কাপড় পরতে পারবেন আর মহিলাদের যদি সমস্যা হয় তুমি তোমার গুপ্তাঙ্গে মোটা কাপড় ভালো করে পেঁচিয়ে নাও তুমি হাজিরা যা করবে সবই করবে যাওয়ার পরে যদি তো এসে যায় কাপড় ঘরে ঢোকে ওইটা শুধু তুমি করবে না কাপড় তারা পরবেন না এবং মুখ একবার বেঁধে ফেলবেন না হাতে মুজা পরবেন না কিন্তু মাথা ঠাকা থাকবে হায় জলিয়ে ভালো মোটা কাপড় দিয়ে নিজেদের ভালো করে নিয়ে তারপরে আমরা আল্লাহামা হাজান বা আল্লাহমু আলবাই হাজান অমরাতান বা আল্লাহমু আলবাই কা অমরাতান এটা যখন আমার গাড়ি চলা শুরু করবে তখন এ পর্যায়ে আমি আমার শেখ ইসরুফ এই যে কাপনের কাপড় পরে কি অনুভূতি হওয়া দরকার একজন হাজির সাহেবের বেশ পুরুষরা এটা সফর হচ্ছে আল্লা বারে এবং চূড়ান্ত ভাবে আমরা আল্লাহদ্দার বারেই যাবো তো এই অনুভূতিটা যে এই জগৎ এই সংসার আসলে এখানে আসার পরে যেহেতু মৃত্যু আমরা আমাদের বাস্তব জীবন দিয়ে কখনো অভিজ্ঞতার ভিতর দিয়ে আমরা মৃত্যুকে চিনতে জানতে পারি না তো ভাবি যে এই সংসারে আমাদের চিরস্থা এখানে আমাদের চিরদিন থাকতে হবে কিন্তু আসলে যেটা নির্মম সত্য সেটা হচ্ছে বাস্তব সত্য সত্তি আমাদেরকে যাওয়ার সফরের অনুভূতিটা আমাদের রেখেই আমরা বের হব আমরা বলতে পারি দর্শক শ্রোতাকে নিজেই কাপড়টা গোসল করে পরেছেন সাদা একটা দিন কিন্তু আসবে যেদিন এই সাদা কাপড়টা অন্যরা পরিয়ে দিবেন জি জি একদিন আসবে আপনি আজকে সাদা কাপড় পরেছেন খোলার কিন্তু একটা আশা আছে কিন্তু একদিন আপনাকে সাদা কাপড় পরে দেওয়া হবে আমি মনে করি সাদা কাপড় পরে যে যেভাবে আপনি বাহ্যিকটা এখন সুন্দর সাদা ধপধপে করে ফেলেছেন এর আগে কিন্তু আপনাকে আমরা বলেছি যে ভিতরটাও কিন্তু একটু সাদা করে নেবেন কারণ পবিত্র দুই প্রকার একটা ভিতরের আত্মিক পবিত্রতা যেটা একটা হলো বাহ্যিক পবিত্রতা তো আমরা বাইরের সাদাটা খুব গুরুত্ব দিলাম কিন্তু ভিতরে কিন্তু কালো থেকে গেল এইভাবে হজ কিন্ত তখন আল্লাহ জি কবুল করবেন সেটা জানেন আমরা বলবো আমাদের বাইরের সঙ্গে আমরা একটু মিল এই যাবৎ যে শুনতে ছিলাম এই সুন্দর আল্লাহর ঘরের আমার সফর যে সফর অন্য কোন সফরের সঙ্গে কোন মিল নেই এই সফরে কিছু আদব জানলাম আমরা এই সফরের কেমন সঙ্গে হওয়া দরকার সেটাও জানলাম এখানে আমরা এহরামের পূর্বে কি কাজগুলি করব। আমরা এহরামের পরে কি করব। এবং এহরাম ব্যর্থ কিভাবে এই যে সুন্দর কথাগুলি এবং কাপনের কাপড় পরে আমাদের বাইরের সাদার সঙ্গে ভিতরে সাদা এবং পরকালে পাড়ি দেওয়ার একটা এখন বাস্তব হাতে নাতে এক শিক্ষা নেওয়া এটা যদি আমরা নিতে পারি তাহলে সত্যিই আমাদের এহেরাম আমাদের এই গোসল যে গোসল একদিন আমাকে করাবে অন্য রাজকা আমি নিজেই করেছি নিজেই পড়েছি নিজেই খুলব। একদিন অন্যরা পড়াবে অন্যরা গোসল দেবে অন্যরা আমাকে এই কাপন দিয়ে ঘাড়ে করে নিয়ে যাবে আল্লাহ রব আলমিন আমাদের শিক্ষার ব্যবস্থা করেছেন শ্রোতা আপনাদের আজকের মতো এখানেই বিদায় চাচ্ছি আজমাইন আসসালাম तिर शाठीक ब्याबोहर करा हो ले परोकले एर पुरी पूर्ण प्रुतिदन पवाचाबे या ऐयुहा लदीन आमनू अन्फिकू मिन मा रजखनाकू मिन कबल अन याथिया योमुल्ला बैउं फीही वला खुल्लतू वला शफाः ट टीशन चैनल जर मूल लक्ष्य और उद्देश्य हलो इणी छड़ा इसलाम सठीकना बनियोग उत्तम क्षेत्र और सम्पद के पवित्र कर जकता तो दान अर्थ परफ आई अलर बैंक छाचल्लिस कल्थ आउट रोड वर्मिंग শূন্য শূন্য আট তিন সুয়ে ওয়াই জিবি দুই দুই টাকা পাঠিয়ে আমাদের ইমেইল করুন সাপোর্ট এট মানবতার সমাধান The students of Islamic International School, welcome all of you. As-salamu wa rahmatullahi wa barakatuh. Al-malik al-kudus wa salam al-mukmin al muhaymin m I'm so blessed to be with them. m u s, -S i m I'm so blessed to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 watch little wonders at their best bisoy tv banglae